বাংলা মানবতার সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজমা সুপ্রিয় দর্শক আপনারা যারা বিশ বাংলার দর্শক অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আল্লাহ তালা আমাদের এই আইলেমের মাজলিসটাকে কবুল করে নিন আমিন দর্শক আমরা আলোচনা করছিলাম সন্ন্যাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গেই আমরা আলোচনা করছিলাম আত্মশুদ্ধির জন্য কোরআন তেলাওয়াত কোরআন অনুধাবন কোরআনের মানুষ হওয়ার গুরুত্ব দর্শক কোরআন করিম তেলাওয়াত করা আবাদত অনুধাবন করা আবাদত পালন করা আবাদত প্রচার করা আবাদত কোরআনের মানুষ হয় তো মোমেনের লক্ষ্য আর এই জন্যই আল্লাহ রসুল সাল আলী তেলাওয়াতের ক্ষেত্রে সতর্কতা জানিয়েছেন আমাদেরকে যেন তাড়ে তেলাওয়াত আলী সাল্লাম বলেছেন মনকর আল কুরআনামিন ইমাম আহমদ আবু দাউদ অন্যান্য মহাদেশ হাদিসে সংকলন করেছেন সহি সনদে রসল্লা সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি তিন দিনের কমে কোরআন খতম করে ফেলল পুরো কোরআন পড়ে ফেললো সে কোরআন বুঝতে পারল না কোরআন অধ্যয়ন অনুধাবন করতে পারল না সম্বন্ধে দর্শক তাহলে কোরআন তেলাওয়াত করার পড়ার উদ্দেশ্য তো খতম করা নয় শেষ করা নয় অনুধাবন করা বোঝা কোরআন নিয়ে চিন্তা করা সাহেব একরাম আরব ছিলেন দ্রুত পড়ে গেলেও তারা বুঝতে পারতেন অর্থ কিন্তু চিন্তা করা অনুধাবন করা এটা সুযোগ কমে যেত এজন্যই রাসল সাল সাত দিন বা তিন দিনের ক্রমে কোরআন সম্পূর্ণ পড়ার অনুমতি দেননি আবদুল্লাবিনা আবরমুল্লা আস রাহু বলছেন রসুল্লাহ সাল্লাহ আমাকে ডেকে পাঠালেন তিনি আমাকে বললেন আলাম উখবর আন্নাকে তাকুমুল্লাহরা লাইলা আমাকে বলা হয়েছে যে তুমি নাকি আবদুল্লাহ যুবক ছেলে অল্প বয়সের ছেলে এই পনেরো ষোলো সতেরো আঠারো বছর বয়স তিনি মনের আবেগে এবাদতের জন্য সারা রাত কোরআন তেলাবাত করতেন তাহার্যোতে সারাদিন নফল সিয়াম পালন করতেন আর এই জন্যই রসোল্লা সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন আমাকে তো বলা হয়েছে তুমি নাকি সারা রাত কোরআন তেলাবাত করো সারাদিন নফুল সিয়াম পালন করো কথা কি সত্য আবদুল্লাহ আব আব্দুল্লা আস বললেন বালা ইয়া রসুল্লাহ মিন হু ইরান ইয়া রসুল্লাহ এটা তো ঠিক কথা কিন্তু আমি তো এটা কোনো অন্যায় নিয়েতে করিনি আমি তো ভালো নিয়েতে আল্লাহর প্রশ্নে অর্জনের জন্য করেছি রসল্লা সাল্লা আলিহাস্লাম বললেন এক কোরআন আফিসার তুমি অন্তত সর্বোচ্চ চাইলে এক মাসে কোরআন খতম করবে পুরো কোরআন তুমি এক মাস ধরে পড়বে প্রতিদিন একটা অংশ পড়বে আস বললেন ইহা রসল্লা বললেন প্রত্যেক ২০ দিনে তুমি কোরআন খতম করো বিশ রাতে তুমি তাহাজ কিয়ামুল্লাহলে কোরআন পরে শেষ করো রসল্লাহ সাল্লাহ আসলামের সাহাবি যুবক সাহাবি অনেক বেশি আবাদতের আবেগ ইহা রসোলাল্লাহ ইন্নি আকদরু আলাহ আফদিন আলিক আমি তো এর চেয়েও ভালো পারি কোরআন পূর্ণ পড়বে এর চেয়ে বাড়াতে পারবে না এর চেয়ে বেশি কোরআন কোরআন ক্যারিমকে সাত ভাগে ভাগ করে এক এক ভাগ এক এক রাত্রে এর বেশি তুমি পড়বে না ফাশাদ্দ আলাইহি ফাশাদ্দ আলাইয়া আমি বারবার দাবি করতে লাগলাম এর চেয়ে একটু বেশি পড়ার অনুমতি দেন তিনি অনুমতি দিলেন না আর রসুল্লাহ আরো পাশাপাশি বলে দিলেন যে ফি মানকার যে ব্যক্তি তিন রাতের কমে কোরআন খতম করে ফেলবে পূর্ণ পড়ে ফেলবে সে ব্যক্তি কিছুই বুঝলো না লাম লাফকাহু সে অনুধাবন করতে পারলো না এর হৃদয়ঙ্গম করতে পারলো না দর্শক তাহলে কোরআন তেলাওয়াতের অর্থ তো হৃদয়কে নাড়ানো ইমানকে বৃদ্ধি করা অনুধাবন করার চেষ্টা করা সাধ্যমতো তবে অবহেলাটা ঠিক নয় আর এজন্যই আল্লাহ কোরআন কেরেমে বারবার বলেছেন কোরআনকে তিনি দিয়েছেন তাদাব্বরের জন্য আম আলা তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা একটু অনুধাবন একটু গবেষণা করে না নাকি অন্তরে তালা মারা হয়ে গেছে আল্লাহ তালা কোরআন কেরেম অন্য জায়গায় বলছেন এই কেতাব মোবারক বরকতময় আমি এটা নাজিল করেছি আপনার উপরে যেন তারা এটার আয়াতগুলো অনুধাবন করে তাদাব্বর করে তাফাক্কুর করে চিন্তা করে এর অর্থ নিয়ে মনের ভিতরে নাড়াচাড়া করে এবং এর থেকে উপদেশ গ্রহণ করে দর্শক কোরআন থেকে উপদেশ গ্রহণ করা খুবই সহজ করেছেন আল্লাহ তালা ওলা কাদের সার্নাল কোরআন আলী জিক্রি ফাহলি মুদাকের আল্লাহ বারবার বলেছেন যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করা কোরআন অনুধাবন করা আমি সহজ করে দিয়েছি কেউ কি এই সহজ অনুধাবনযোগ্য কোরআন নিয়ে একটু অনুধাবনের চেষ্টা করবে দর্শক কোরআনের একটা অলৌকিক বিষয় এর বিভিন্ন দিক রয়েছে একটা তো আমরা সবাই দেখি একজন শিশু মাতৃভাষা জানে না মাতৃভাষায় এখনো ভালো করে কথা বলতে পারে না কিন্তু সাত বছরের আট বছরের শিশু কোরআন কেরম সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিশুদ্ধভাবে তেলাওয়াত করে যায় একবারও ভুল হয় না কি অলৌকিক বিষয় বিশ্বে কোনো গ্রন্থ নেই কবিতা নেই কাব্য নেই সাহিত্য নেই ধর্মগ্রন্থ নেই যা ওই ভাষার মানুষেরা মুখস্থ করতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত নির্ভুলভাবে কিন্তু কোরআনকে না বুঝেও মুখস্ত করা যায় এটা কোরআনের অনুধাবনের একটা সহজ বিষয় দ্বিতীয় সহজ বিষয় কোরআনের ভাষাটা খুবই সহজ আপনি অল্প চেষ্টা করলেই কোরআন বোঝার মতো আরবি শিখতে পারবেন আর পাঠ করবেন আপনার মাতৃভাষায় এভাবে কোরআন পূর্ণভাবে যে কোনো একটা অনুবাদ নিয়ে আরবি উচ্চারণ আর অনুবাদ যদি আপনি পড়েন দুবার তিনবার কোরআনটা অর্থসহ খতম করার পরে আপনি দেখবেন কোরআনের অর্থ আপনার হৃদয়ে অনুধাবনের যোগ্যতা হয়ে গেছে আপনি আরবি শব্দ পড়েন না কিন্তু আয়াত যখন পড়েন অথবা ইমাম সাহেব বা কেউ যখন কোরআনের আয়াত পড়ে আপনি বুঝতে পারেন যে কি পড়া হচ্ছে এত সহজ করেছেন আল্লাহ তালা কোরআন অনুধাবনের জন্য কোরআন অনুধাবনের জন্য আল্লাহ অলৌকিকভাবে আরবি ভাষাকে চয়েস করেছে আমরা কি হৃদয়ে তালা মেরে দেবো না অনুধাবনের চেষ্টা করব। কোরআন বাদ দিয়ে আত্মশুদ্ধির চেষ্টা পাগলামই মাত্র আত্মা সকল রোগের ঔষধ তো আল্লাহ কোরআনে দিয়েছেন কোরআন পড়তে হবে অনুধাবন করতে হবে চেষ্টা করতে হবে তবে দর্শক আল্লাহ তাল্লাহর সাথে আমাদের লেনদেন খুবই সহজ আল্লাহ তাল্লার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই সহজ কারণ এখানে বান্দার চেষ্টা আন্তরিক চেষ্টাই হলো বড়ো জিনিস কত দূরে এগোলাম এটা কিন্তু বড় বিষয় নয় আর এ বিষয়ে কোরআনের বিষয়ে আল্লাহ রসুল সাল্লা বলেছেন আই সারদ আল্লাহ তাল আনহা বলছেন আল মাহরুবুল কোরআন মা আসাফারাত বারোরা প্রিয়তম তাদের সাথে আর যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয় পড়তে গেলে জবানে গিউ ভাই যায় কষ্ট করে পড়ে চেষ্টা করে মুখস্ত করার চেষ্টা করে অনুধাবনের চেষ্টা করে তার জবান উল্টে যাই পড়তে কষ্ট হয় বাধাগ্রস্ত হয় তবুও চেষ্টা করে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন ফালাহু আজরান তার জন্য ডবল দুই প্রকারের সবাব আল্লাহ তালা প্রদান করবেন দর্শক কাজেই আমরা আল্লাহ তালার সাথে লেনদেনে কখনোই চিন্তিত হব না তবে চেষ্টা করতে হবে আমাদের কত সময় চলে যাই পত্রপত্রিকা পাঠ করি সংবাদ পর্যালোচনা করি নিজেরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করি কিন্তু কোরআনের পিছনে সময় দেওয়া হয় না কোরআন কত বড় মহান কোরআন কত বড় নেয়ামত আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন কোরআন আমাদের জন্য সাফাত করবে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আবার কোরআনকে যে অবহেলা করবে কোরআন তার বিরুদ্ধে বিবাদী হয়ে আল্লাহ তালার দরবারে কেস করবে কাজেই আমরা সবাই কোরআনের ব্যাপারে সচেতন হই কোরআন তেলাওয়াত করি শুধু তেলাওয়াত নয় কোরআন আমরা অনুধাবনের চেষ্টা করি শুধু অনুধাবনী নয় কোরআন রাতের গভীরে রাত্রে সালাতে দাঁড়িয়ে তাহাযোগ দাঁড়িয়ে কোরআন পাঠের চেষ্টা করি আল্লাহ রসুল সালাম বলছেন আবু বলে আয়াতিন ফিলাইলাফিলিন অন্তত কেয়ামুল্লাইলে যদি দশটা আয়াত কেউ পড়ে তাহলে তাকে আর গাফেল দিন থেকে অসতর্ক অমনোযোগী লেখা হবে না দর্শক কাজেই কোরআন আমরা শুধু তেলাওয়াত করব তাই নয় রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাতে বেশি বেশি তেলাবাতের চেষ্টা করবো আল্লাহ আমাদের বিরতিতে যাচ্ছি বিরতের পরে ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ও রাহমাত ইমান ছিল পরিপূর্ণ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 মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী কাল সন্ধ্যা দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আহমতুল্লাহারাকাত সম্মানিত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আল্লাহর বেলায়েত ও আত্মশুদ্ধি অর্জনের জন্য কোরআন তেলাওয়াত এবং অনুধাবনের প্রয়োজনীয়তা রাতের গভীরে সলাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের প্রয়োজনীয়তা দর্শক যে কথা বলছিলাম কোরআন যেমন মহান কোরআন যারা অধ্যয়ন করবেন কোরআনের মানুষ যারা হবেন তারাও তো মহান আর এজন্যই জন্যই রাসল সাল আলিহাসাল্লাম দুশো বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা হলো কোরআন যার ভিতরে রয়েছে তাকে সম্মান করা আরেকটা হলো কোরআনকে নিয়ে ঈর্ষা করা কোরআনের মানুষকে সম্মান করে তার মতো হওয়ার চেষ্টা করা আল্লাহ রসুল ইবাহ মুসলিম কোরআন সুলতান মহান আল্লাহ সুবহান তার মর্যাদা জানানো তার তাজিম করার অন্যতম বিষয় হল যে বৃদ্ধ দাঁড়িয়ে চুল পেকে গিয়েছে এরকম মুসলিমকে মর্যাদা করা সম্মান করা আর যে ব্যক্তি কোরআনের মানুষ কোরআনের হাফেজ কোরআনের আলেম কোরআনের জ্ঞানী তিনি কোরআনের বিষয়ে সীমালঙ্গন করেন না অবহেলা করেন না কোরআন জানেন কোরআন মানেন কোরআন মতো চলতে চেষ্টা করেন কোরআনের বিষয়ে সীমালঙ্ঘন করেন না কোরআন শিখেছেন কিন্তু কোরআন মানেন না কোরআন নিয়ে প্রচারের চেষ্টা করেন না কোরআন তার জীবনে কোনো প্রভাব ফেলে না কোরআন শিখেছেন জেনেছেন এবং কোরআন পালনের চেষ্টা করেন অবহেলাও করেন না বাড়াবাড়িও করেন না এমন মানুষকে সম্মান করা এটাও আল্লাহর সম্মান আল্লাহর তাজিমের অংশ আর ন্যায়পরায়ণ শাসক প্রশাসক তাকে সম্মান করা এটাও মহান আল্লাহকে সম্মান করার অংশ সম্মানিত দর্শক শুধু সম্মান করলেই হবে না কোরআনের মানুষকে ঈর্ষা করতে হবে তার মত নিয়ম পাওয়ার চেষ্টা করতে হবে তাই রসল আল্লাহ সাল্লাহের অনেক সাহাবি আবু হুরাইরা আব্দুল ইবনীমা সৌদ এবং অন্যান্য সাহাবি রাজি আল্লাহ তনু আজমাইন তারা রসুল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন হাসাদা লাদা ইল্লাহ ফিৎনাই দুইজন মানুষ ছাড়া ইর্ষা করার মতো দুনিয়াতে আর কেউ নেই অনেক নিয়ামত পেয়েছে তার নিয়ামত চলে যাক তার নিয়ামত কুমুক তার নিয়ামতে মনে কষ্ট পাওয়া এটা তো হারাম আর একটা হলো আল্লাহ আমাকেও তার মতো নিয়ামত দিক একজন ব্যক্তির ছেলে মেয়ে দুনিয়ার টাকা পয়সা চাকরি ক্ষমতা দেখে আমরা অনেক সময় চিন্তা করি আহ আমি যদি এরকম পেতাম আসলে দর্শক এই ধরনের ঈর্ষা করার মতো কারো মতো নিয়ামত পাওয়ার লোভ এটা শুধু দুইজনের ক্ষেত্রে হতে পারে আল্লাহ রসুল সালামিখিয়ে দিলেন রাজ কোরআন এক ব্যক্তি যাকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন ব্যক্তি রাত্রে কোরআন দিয়ে ফেয়ামুল্লাইল করে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘণ্টা ঘণ্টা চলে যায় এক ঘণ্টা দু ঘণ্টা তিন ঘণ্টা জ্যামুল্লাহল তাহাজত আদায় করে অথবা দিনে এবং রাতে সে কোরআন তেল করে ফার আহ যা আর তার এক প্রতিবেশী দেখল আহ লোকটা কত নিয়ে পেয়েছে রাত্রে কোরআন দিয়ে তাহাজ পড়ে দিনে কোরআন তেলাওয়াত করে আর এজন্য সে আল্লাহকে বলে আল্লাহ যদি আমি তারই মতো অত হাফেজ আলেম হতে পারতাম তারই মতো রাত দিন পিছনে কাটাতে পারতাম এই কোরআনের মানুষটাকে এভাবে ওই ব্যক্তি পেয়েছে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন শুধু সম্পদ দিয়েছেন এটাতে কোনো নিয়ামত নেই লোক করার মতো কিছু নেই সম্পদ দিয়েছেন হক পথে ন্যায় পথে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে দিনের কল্যাণে তাকে সম্পদ ব্যয় করারও ক্ষমতা দিয়েছেন তৌফিক দিয়েছেন সম্পদ এবং সম্পদ ব্যয় করার যোগ্যতা দুটোই আল্লাহ তালা তাকে দিয়েছেন তাকেও ঈর্ষা করা যায় তার মতো নিয়ামত পাওয়া এটা কামনা করা যায় দর্শক যেটা বলছিলাম কোরআন কারিমের মানুষ হওয়ার কোরআন তেলাওয়াত করার সবচেয়ে বড় নিয়ামত হলো যে এই কোরআন আমাদেরকে সাফাত করবে আমরা দুনিয়াতে অনেক মানুষের আশা রাখি জানি না তারা আল্লাহর কাছে কবুল কিনা কারণ অলৌকিক আল্লাহর অলির কথা এক ব্যক্তিকে আল্লাহ বেলায়ত দিছিলেন কারামত দিছিলেন মুখে যা বলতেন আল্লাহ কবুল করে নিত কিন্তু একটু অন্যায় করেছিলেন আল্লাহর মর্জির বাইরে তিনি চলেছিলেন আল্লাহ তার সব নিয়ামত আয়াত ছিনিয়ে নিয়েছিলেন কারণ কোন ব্যক্তি আল্লাহর কাছে কবুল কোন ব্যক্তি কবুল নয় এটা তো আমরা জানি না আর কোরআন যে আল্লাহর কাছে কবুল এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আল্লাহর কালাম আর জন্য কোরআনের সাফাত লাভের জন্য আমাদের সশেষ্ট হওয়া দরকার আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম কোরআনের মাধ্যমে সাফাত এবং মর্যাদা পাওয়ার কথা বিভিন্ন হাদিসে বলেছেন তুমি কোরআন পড়ো আর তোমার মর্যাদা বাড়তে থাকবে যতক্ষণ কোরআন পড়বে তোমার মর্যাদা ধাপে ধাপে ধাপে ধাপে বাড়তে থাকবে তুমি শেষ যে আয়াতে যেয়ে থামবে অর্থাৎ দুনিয়ায় যতটুকু কোরআন তুমি হেজ করেছিলে যে কয়েকটা আয়াত তুমি পড়তে সেইভাবে পড়তে থাকো তোমার আয়াত পড়া যেখানে শেষ হবে মর্যাদা বৃদ্ধিও সেখানে থেমে যাবে দর্শক অন্য হাদিসের সিয়াম রোজা এবং কোরআন বান্দার জন্য সাফাত করবে আল্লাহর কাছে রোজা বলবে আল্লাহ দিনের বেলায় তাকে পানাহার এবং তার সম্ভব থেকে আমি কোরআন বলবে রাত্রি বেলায় সে ঘুম কম করে ঘুম থেকে বিরত থেকে কোরআন তেলাওয়াত করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাাতের ভিতরে কোরআন পড়তো আমি তাকে ঘুমের নিয়ামত ঘুমের মজা থেকে কিছু সময় মাহরুম রাখতাম কাজে আমার সাফাতটা কবুল করে নাও আল্লাহ তালা কোরআনের এবং সিয়ামের সাফাৎ কবুল করে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন অন্য হাদিসের বলছেন তোমরা কোরআন পড়ো কেয়ামত দিন কোরআন তার পাটকারীদের তার সাথীদের জন্য সাফাহাতকারী হয়ে যাবে যার সুপারিশ যার সাফাদ অবশ্যই কবুল করা হবে আবার কোরআন এমন এক বিবাদী হবে যাকে সত্য বলে গ্রহণ করা হবে কাজেই যদি কেউ সামনে রাখে কোরআনের তালেবে আলেম হয়ে যায় কোরআনের অনুসারী হয়ে যায় কোরআন জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর যদি কেউ কোরআনকে পিছিয়ে রেখে দেয় তাহলে কোরআন তাকে থেকে টেনে জাহান্নামে ফেলে দেবে দর্শক কিভাবে আমরা কোরআনকে সামনে রাখব আমরা কোরআনের তালেবে আলেম হয়ে যাব। কোরআনের অনুসারী হয়ে যাব এটা খুবই সহজ আল্লাহ তাল্লার সাথে লেনদেন আমাদের আন্তরিকতা এবং প্রচেষ্টা এখানে পরিমাণের মূল্য কম এখানে মানের মূল্য বেশি আমরা সবাই আজকেই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নিই আমরা মরণ পর্যন্ত কোরআনের অনুসারী হয়ে যাব প্রতিদিন অল্প কিছু সময় কোরআনের পিছনে দেব কিছু সময় আমরা কোরআনের জন্য দেব দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা কোরআনের সাথে থাকব। যারা তেলাওয়াজ জানি না তেলওয়াত শিখতে শুরু করে দেব। যারা তেলাওয়াজ জানি বিশুদ্ধ নয় বিশুদ্ধ করার চেষ্টা করব যারা অনুধাবন অর্থ বুঝি অর্থ বোঝার চেষ্টা শুরু করে দেব প্রতিদিন কিছু আয়াত পড়বো সম্ভব হলে সাহাবাহেরামের মতো ১০টা আয়াত পড়ে তার অর্থ অনুধাবনের চেষ্টা করব। অন্তত প্রতিদিন কিছু সময় আমরা কোরআনের সাহচর্যে কাটাব কোরআন বিমুখ থাকবো না আমাদের মৃত্যু এসে যাবে আমরা কোরআনের অনুসারেই থাকব। কত দূরে এগিয়েছি এটা বড় কথা নয় কত বছর পড়েছি এটা বড় বিষয় নয় কত দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি এবং কত দৃঢ় চেষ্টা করেছি এটাই বড় বিষয় এভাবে যদি আমরা কোরআনের তালবেলেম হতে পারি কোরআনের পিছে চলতে পারি কোরআনকে সামনে রাখতে পারি ইনশাল কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সম্বন্ধে দর্শক শুধু কোরআন তার পাঠকেরই সুপারিশ করবে না কোরআন মাধ্যমে কোরআন পাঠকারীর কোরআন অনুসরণকারীর পিতা মাতাও পুরস্কৃত হবে আল্লাহ রসুল সাল্লাহ সোহিদ হাদিসে বলছেন ইমাম ইমামদাহাবি হাকিম সহি বলেছেন মন্দিরি আলবানী সোহিব হাসান বলেছেন কোরআন শিখেছে শুধু পড়লে হবে না কোরআনের অর্জন করতে হবে ওয়ামিল কোরআন অনুযায়ী আমল করেছে ওই ব্যক্তির পিতামা থেকে কেয়ামতের দিন নূরের টুপি পরিয়ে দেওয়া হবে তার আলোর ছটা এত বেশি হবে যে সূর্যের চেয়েও বেশি আলো মনে হবে এবং তাদেরকে এত সুন্দর পোশাক পরানো হবে দুনিয়ার সবকিছু দিলেও যার মূল্য হবে না তারা প্রশ্ন করবে আমাদের এত মর্যাদা কেন তাদেরকে উত্তর দেওয়া হবে ওয়ালাদি কুমাল কোরআন তোমাদের সন্তানেরা কোরআন নিয়েছিল কোরআন ধরেছিল কোরআন পড়েছিল কোরআন বুঝেছিল কোরআন অনুযায়ী জীবনযাপনের চেষ্টা করতো তাই তো তোমাদের এত মর্যাদা সমাদের দর্শক আমরা দুনিয়াতে সন্তানদেরকে বিভিন্ন আধুনিক মর্যাদায় মর্যাদাবান করার চেষ্টা করি এগুলো কোনোই দোষের নয় কিন্তু এই দুনিয়ার মর্যাদা অর্জন করতে যে আমরা কোরআন শেখাতে অনেক সময় ব্যর্থ হই অবহেলা করি আমরা জানি না আজকে আমার সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেছি সে বড় হবে কিনা কিছুই জানি না দর্শক তাহলে আমরা জানলাম সন্তানেরা কোরআন শিখলে পিতামাতা উপকৃত হয় কিভাবে সন্তানদের কোরআন শেখাবো এটা আমাদের জানতে হবে তবে এ পর্বে আর সময় পাচ্ছি না আল্লাহ তৌফিক দিলে আগামী পর্বে আমরা এ বিষয়ে আলোচনা করবো ততদিন আল্লাহ তালা আমাদের ভালো রাখুন কোরআনের মানুষ হিসেবে কবুল করে নিন এই দোয়া করে শেষ করছে আজকের পর্ব আলা আল্লাহ মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ওয়াসমাইন ওসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাত विषय गु आलोचित रुमर आन शुरे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 भाषाई पत्तर हजार परसेंट और को व्यवसाय आप चे बी मुनाफा दी आज कर रास्ता